আনাস রদাহতালন হতে বর্ণিত এক ইয়াহুদি একটি মেয়ের মাথা দুটি পাথরের মাঝে রেখে তা থেতলে ফেলে তাকে জিজ্ঞেস করা হলো কে তোমাকে এমন করেছে কি অমুক না অমুক ব্যক্তি অবশেষে যখন সেই ইয়াহুদির নাম বলা হলো তখন মেয়েটি মাথা দিয়ে ইশারা করলো হ্যাঁ অতপর সেই ইয়াহুদিকে নিয়ে আসা হলো এবং তাকে বারবার জিজ্ঞাসাবাদের পর অবশেষে সে স্বীকার করলো নবী সাল্লা সাল্লাম তার ব্যাপারে নির্দেশ দিলেন তখন পাথর দিয়ে তার মাথা থেতলিয়ে দেয়া হলো